আনাস ইবনু মালিক রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে। কাজেই সে যেন ডান দিকে থুথু না ফেলে তবে প্রয়োজনে বাম পায়ের নিচে ফেলতে পারে তবে সাইদ রহমতুল্লা আলহি কতাদ রহমতুল্লা আলহী হতে বর্ণনা করেছেন সে যেন সামনের দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে আর সুবাহ রহমতুল্লা আলহি বলেন সে যেন সামনের দিকে অথবা ডান দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের তলায় ফেলতে পারে আর হুমায়ুৎ রহমতুল্লাহ আলহি আনাসূত্রে নাবি সাল্লা আলিয়া হতে বর্ণনা করেন সে যেন কিবলার দিকে বা ডান দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে